চিত বয়ান্না জামা আলসুন্দার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম ইমান বিল ইউমুল আখের আখরাত ইমান সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলেন শেষ দিবসের উপর ইমান কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করেছেন তিনি বলছিলেন হচ্ছে ইমান এবং রাসুলফর ইমান এবং আখরাত রফর ইমান আনার নাম হচ্ছে ইমান এগুলো তিনি একদা উল্লেখ করেছেন তারপর তিনি আবার বলছেন মিনু বে আদাবিল কাবার আখরাতেরফর ইমানের বিষয়ে শুরু শুরুতেই তিনি বলতে চাচ্ছেন যে আমরা আমরা ইমান রাখি কবর ইহি দেখ একজন মানুষের কবর যখন যাবে তখন তাকে মুশ্ন করবে আনবিহি তার রব সম্পর্কে ও দিন দিন সম্পর্কে নবি ইহি নবী সম্পর্কে পক্ষ থেকে সংবাদ এসেছে তিনি যে সমস্ত সংবাদ দিয়েছেন যেভাবে আসছে সেভাবে আমরা ইমান রাখি ও সাহাবাতি থেকে যেটা আসছে যেভাবে সেভাবে আমরা ইমান আনি সাহাবা সাহাবাহাম যা বলেছেন অর্থাৎ সাহবা কালাম রসুল থেকে শুনেছেন তারা নিজেরা গায়ে ব্যবহারে কোন কথার অধিকারে রাখেন না বলেননি তারা যতটুকু শুনেছেন অতটুকু বলেছেন কাবরু রুম রিয়াদিলজান কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান হবে কারো জন্য অথবা কারো জন্য হবে হফরাতুমিনফারি নীরান জাহানামের গর্ত গর্তসমূহের একটি গর্ত হবে আবার তিনি এরপর বলেছেন অফি যে যারা দোয়া করবে জীবিতরা যারা মৃতদের দোয়া করবে এবং যারা সৎকা করবে মৃতদের জন্য সেটা মৃতদের সেটা কাজে লাগে মৃত সেটা কাজে লাগবে তারা উপকৃত হবে এরপর তিনি বলছেন আল্লাহ তাহলে ইস্তজিব দাওয়াত ও ইয়কদির হাজাত আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং তিনি প্রয়োজন পূরণ করেন মানুষের প্রয়োজন পূরণ করেন এরপর তিনি বলছেন আশা ইসাহ আর আমরা ইমান রাখি আশা ইসাহ কেমন আলাম ইসেব নাজিল হবেন তিনি আসমান থেকে নেমে আসবেন ওয়া নুক মিনুবে তোল ইসাম বিহা এবং আমরা ইমান রাখি যে পশ্চিম আকে থেকে সূর্য উদিত হবে ওয়া কুরুজি এবং সুনির্দিষ্ট জায়গা থেকে জমিনের একটি প্রাণী বের হবে জমিনের একটি প্রাণী বের হবে যা কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন এটা ইনশাল্লাহ বিস্তারিত আমরা আলোচনা আরোপ করব তিনি আরো বলছেন বিলবাসি আমাল কেয়ামা আর আমরা ইমান রাখি পুনরুত্থানের উপরে যে কেয়ামতের দিন মানুষের যে সমস্ত আমল সেগুলির প্রতিদান দেওয়া হবে সেটার ইমান রাখি ওয়াল আর পেশ করা হবে আল্লাহর সামনে ওয়াল হিসাব এবং হিসাবের উপর আমরা ইমান রাখি হিসাব হবে ও কেরাত কিতাব যে প্রত্যেকটি মানুষকে কিতাব তার আমল নামা পড়ার সুযোগ দেয়া হবে সে আমল নামা পড়তে বাধ্য হবে এবং অথবা সেটার দিকে তাকাবে এ উপরে কোরআন ঘোষণা করেছে সেটার উপর আমরা ইমান রাখি ওয়াল সোয়াবল একাব আমরা আরো বিশ্বাস করি সোয়াবের এবং সবাব দেওয়া হবে এবং শাস্তি দুইটার উপর আমরা বিশ্বাস করি কারোর জন্য সোয়াব হবে কারোর জন্য শাস্তি হবে এটার উপর আমরা বিশ্বাস করি এবং হওয়া নিয়ে আক্রম্লাহালা হাক আর এমন হাউদের উপরেও আমরা ইমান রাখি যে হাউজটি আল্লাহ তালা সম্মান করেছেন সোল্লা উদ্ধার করার জন্য তাদের পানি পান করানোর জন্য আল্লাহ আল্লাহ তার নবীকে সম্মান করে যে হাউসটি দিয়েছেন হাউস টির উপর কাউসার থেকে ইমার এনে থাকি হক বলে আমরা মানি তারপর তিনি বলছেন ওয়াশা টু আল্লাহ হকমুন আখবর রসুলের জন্য সুপারিশের যে মাসা আলাস আল্লাহ রসুল যেটা নিজে তার নিজের জন্য যেটাকে গোপন করে রেখেছেন যে এটা তিনি ব্যবহার করেন নাই বরং গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দিয়েছেন এটা আমরা হক বলে মানি যেমন হাদিসি এসেছে তারপর তিনি বলেছেন ওয়াল জান্নাত কাতায়নি আর জাহ্নাত এবং জাহান্নাম দুটি সৃষ্ট লফ নায়ান এ আবাদান ওলা এই দুটি কখনো বিনষ্ট হবে না ধ্বংস হবে না ওলাহ আখনও নিশ্চিন্ন হয়ে যাবে না তারপর তিনি বলেছেন অন্যান্য সৃষ্টি আগেই তিনি এই দুইগুলো সৃষ্টি করেছেন অর্থাৎ মানব সৃষ্টির আগে সেগুলো সৃষ্টি করেছেন ওয়াখালাহলান এই দুইটির জন্য অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের জন্য এমন কিছু এমন কিছু লোকদের তিনি তৈরি করেছেন যাবার জন্য যারা উপযুক্ত জান্নাত যাবে জাহান নামে যাওয়ার জন্য সৃষ্টি করেছেনু তার একান্ত দয়া করে তিনি যাকে ইচ্ছে জান্নাতের পথে দিকে দিবেন যাকে জান্নাত দিবেন ওয়ামান শাহ আমিনুম ইলান্নারে আদলা মিনহু আর যাকে দিবেন জাহান নামে তার ইনসাফের কারণে দিবেন তার অপরাধের কারণে দিবেন ওয়াকুল লিমা প্রত্যেকে আমল করে ওই আমলটি যেটা তার জন্য নির্ধারণ করা হয়ে গেছে আগে থেকে নির্ধারিত আছে কোন আমল সে করবে কোনটা কালাহ লিমা কাতফুরে গালাহু প্রত্যেকে তার জন্য যা নির্ধারিত আগে থেকে হয়েছে সেটার অনুসারে আমল করে যাবে ও সর ইলিয়ামা খুলে কালাহু এবং সেটার দিকে যাবে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে 10 फाते दस बारोटातेमाम आखिर मूलत सबाई के शेष कर दीबी और द्वितीय ध्वसर पर पुनरुत्थान पर्यायीपर उल्लेख कर आलोचना शुरू कर प्रथम पर्या शुरू है तरफर ईमान प्रथम पर्याय कृत्युर मृत्यु माध्यम और मृत्यूर विषय आलोचना करते गांधी आलोचना रूह आस मानुष्टि अंश आुह एक हम मानस दे, जा, देखा, दे, देखा जाए ना आठ दृश्यमान जो अंश से शर আর যেটা দৃশ্যমান নয় সেটা কেবল রুহ এ পর্যন্ত কেউ রুহ কি জিনিস তা ভেদ করতে পারেনি এবং রুহের বিভিন্ন অর্থ আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি এবং বলেছি যে রুহ এবং নফস কে একই জিনিস কিনা এটাও আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই রুহ এবং নফসের মধ্যে মানুষের যে পরিবর্তন হয় সেই মানুষের যে রুহ এবং নফসের ভিতরে কখন রুহ হয় কখন নফস বলে সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি রুহ হচ্ছে মূলত শরীফ অত্যন্ত শরীফ কিন্তু নফ্স বলা হয় না শরীফ হিসেবে ব্যবহৃত হয় নফ্স শরীফ ব্যবহৃত হয় এবং গায়ের শরীফ বা যা শরীফ নয় বা সম্মানিত অসম্মানিত সবার জন্য নফশা ব্যবহৃত হয় কিন্তু যখন রুফ ব্যবহৃত হয় সেটা শুধু সম্মানের জন্যই ব্যবহৃত হয় এই আমাদের একটি জিনিস জানা দরকার যে পৃথিবীতে যে সমস্ত জিনিসের যে সমস্ত জিনিসের প্রাণ আছে আমাদের যেটার প্রাণ বলি সেগুলি যেমন মানুষের মানুষের যেটা প্রাণটাকে রুহ বলা হয় রুহ বলা হয় আবার যেমন গরু ছাগলের যেটা আছে সেটাও রুহ হাদিসে আসছে এটাও গ্রহণযোগ্য কিন্তু আরেকটি জিনিস আছে যেমন গাছ গাছ এটারও এক ধরনের প্রাণ আছে সেটা কিন্তু রুহ না সেটাকে বলা হয় নফস এই যে নফস যখন বলা হয় তিনটি নফস তিন রকমের এই দিক থেকে সেটা হচ্ছে নফসে ইনসায়নি শরিফ সবচেয়ে বেশি ভদ্র নফসা হচ্ছে নফসে ইনসানি তারপরে হচ্ছে নফসে বাহিমি জীব জন্তুর নফস তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে নফসে নাবাতি বা যেটাকে প্রাণী উদ্ভিদ উদ্ভিদ উদ্ভিদের প্রাণ উদ্ভিদের যে তো তিন ধরনের নফসা আমরা দেখতে পাই মানুষেরটাকে রুহ বলা হয় আর জীবজন্তুরটাকেও রুহ চলে যাওয়া বলা হয় আত্মা তার থেকে রু বের হয়ে যাওয়া কিন্তু কখনো গাছ গাছরা বা যে সমস্ত তৃণলতা এগুলোর এগুলিকে রু বলা হয় না এগুলিকে নফস বলা হয় তো মানুষের দৃষ্টিতে যেটা শরীর সবচেয়ে বেশি এটা সবচেয়ে বড় আলা রোহ আর যেটা যত নিচু পর্যায়ে তত এটাকে নফস বলা হয় নফস বলা হয় এদিক থেকে নফস তিন প্রকার আমরা জানতে পারলাম যে এই পৃথিবীতে যত কিছু আছে যেগুলিতে রু আছে বা নফস আছে সেগুলি তিন প্রকার একটা হচ্ছে নফ্ ইনসায়নি একটা হচ্ছে নফ্ হাইয়ানি একটা হচ্ছে নফস নাবাতি যে মানুষের নপস একটা হচ্ছে জীবজন্তুর নদ জড় পদার্থ না যেটা হচ্ছে বিভিন্ন তৃণ লতা বা গাছ গাছার প্রাণ গাছ গাছ নফসা এই তিন জাতীয় নফসের কথাটি আমরা জানতে পারি আর হচ্ছে আর কি মানুষের নপসের ভিতরে আবার তিন ধরনের আছে মানুষের নপসা তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তালা করিম তিনটির কথা উল্লেখ করেছেন তিনটির কথা উল্লেখ করেছেন একটি হচ্ছে নফসে আমারা নবসে আমার আল্লাহ তালা করিম বলেছেন যেমা উবরি ইনসা আল্লা ইউসুফিস্লাম বলেছেন খা বলেছেন বা ইসুব আমরা আজিজ বলেছেন আমরা বলবো যে না এখানে ইসুফ আলাইসালামে বলেছেন কোন সমস্যা নেই তিনি বলতে চাচ্ছেন নফস কে কখনো ইসুফ আলসাল্লাম বলেছেন আমি নিজেরবসা কখনো দোষ মুক্ত বলি না দেয় তাহলে একটি হচ্ছে নির্দেশ প্রদানকারী বিস খারাপ এই নবস যে নির্দেশ দেয় বেশি বেশি ডিরেকশন দেয় বেশি বেশি পদ দেখায় সেটা বেশিরভাগ যারা বেশি পদ দেখায় বিভিন্ন পদ দেখায় তারা খারাপের দিকে পদ দেখায় এই জন্য বলছেন ইন্নাল নবসা তুম আমার বিশ্বু ন খারাপের দিকে এই পদ দেখায় এটা একটি নবস দ্বিতীয় নকশা হচ্ছে যে নফসামা নবসাল্লা তিরস আত্মা তিরস একটা অন্যায় করে বসছে কোন ভুল করে বসছে তখন তার মন বলে আপনার সাথে আপনার অথবা কোন হারাম কাজ হয়ে গেছে আপনার দ্বারা দেখতে কোন খারাপ দৃশ্য দেখে ফেলেছেন তখন আপনার মনের ভিতরে যে তিরস্কার আসে এটা হচ্ছে নফসেলা উওয়ামা আল্লাহ তালা কোরআনে কারিমে নফসেলা উয়ামাকে ভালো একটি নফসা হিসাবে ঘোষণা করেছেন এবং সেটা প্রতি আল্লাহ তালা মানুষকে উৎসাহ দিয়েছেন যে লাউ এই যে লাওম আপনার মনের ভিতরে আসে তিরস্কার আসে এটাই কিন্তু তবা এই জন্য এটার শপথ করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা শপথ করে এটাকে সম্মানিত করেছেন আল্লাহ তালা বলেছেন ওলা ওলা ওকসুম বিনসিলামা আর আমি শপথ করি নফসালের আল্লাহ শপথ করছেন নবসাল তো তৃতীয় নফস যেটা একটা হচ্ছে সেটি হচ্ছে নফসেল মহমা ইন্না নফসুল মহমা ইন্না আল্লাহ কোরআন করিমে সেটা সম্পর্কে বলেছেন আমার জান্ন সুরা ফাজিরে সাতাশ থেকে তিরিশ নম্বর আয়তে তাহলে বোঝা গেল যে আল্লাহ আলম সুরা ইউসুফে সুরা কেয়াম এবং সুরা ফজিরের মধ্যে আল্লাহ এই তিনটা মিলিয়া আল্লাহ পুরো একটা নফসের সুরত পেশ করেছেন বাস্তবতা হচ্ছে এটা এক একজনের নবস কারণ নফসল আউারা আমারা কারণ অফল আউ আমার কারণ নবস নফসল মত্মা ইন্ম না কিন্তু একই নবসই বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে থাকে নবশ এমনিতেই খারাপ নফ্ সাধারণ নফস অর্থে খারাপ অর্থে যাবে রু সাধারণত ভালো অর্থে ব্যবহৃত হয় নবস যেহেতু খারাপ অর্থে ব্যবহৃত হয় সেহেতু কর্মকান্ডের মধ্যে না যেই আল্লাহর পক্ষ থেকে আসে তার মধ্যে দুনিয়ার জাগতিক বিভিন্ন যখন জিনিস একত্রিত হয় তখন সেটা কখনো কখনো সেটা অধোগতিত্ব অধপতিত্ব নপস হিসাবে বিবেচিত হয় কখনো কখনো সেটা তিরিশ তিরস্কার কৃত নফস অর্থাৎ সেটা ভালো মন্দ মিশ্রণ থাকে খালাতু আন্দ মিশ্রণ করেছে তারা তৃতীয়টা হচ্ছে যখন তারা এর থেকে মুক্ত হয়ে আলাদা করে আলাদা নবস তৈরি হয় তখন তারা রুহে পরিণত হয় হয়ত মধ্যে আর খারাপের কোনো রেশমাতা থাকে না এরকম অবস্থায় পরিণত হয় তো নফস মাত্রেই কিন্তু মৌলিকভাবে নফসের কাজ হচ্ছে খারাপের দিকে নির্দেশ দেয়া এটা যে যেকোনো মানুষের হতে পারে কোনো মানুষই এরকম নয় যে তাকে খারাপের দিকে নির্দেশ দেওয়া হয় না আল্লা বিশেষ রহমতি তাদেরকে এর থেকে দূরে রাখেন তারপরও তারা নিজের তা বলেন যেমন ইসু আল্লাহ বলেছেন যে আমি আমার নফ্সাকে বিমুক্ত ঘোষণা করছি না মুক্ত ঘোষণা করছি না ইন্ডিয়ান নফসালাম নফস তো সবসময় খারাপের দিক নির্দেশ করে এই জন্য বলেছেন কিন্তু আল্লাহ তালা তাদের নফ্সাকে অনেক উচ্চ উচ্চ মর্যাদা সম্পন্ন করেছেন অনেক উচ্চ জিনিস তাদেরকে দেখিয়েছেন এই তারা সাধারণত ভালোই শুধুমাত্র তারা দেখতে পায় এই জন্য রসুল্লাহাম বলেছেন যে আমার আমার সাথে যে শয়তানটা আছে শানটা আমাকে শুধু ভালোর ভালো কথাই বলে ভালোর দিকে নির্দেশ দিক নির্দেশ দেয় এরপর রসুল্লাহাম বলেছেন যে সে আসলামা অথবা আসলামু অর্থাৎ সে ইসলাম গ্রহণ করেছে অথবা আমি তার থেকে নিরাপদ থাকি অর্থাৎ তাকে খারাপের দিকে নির্দেশ দেয় না নফসের সাথে মানুষের এই নফসের সাথে শয়তানের একটা সম্পর্ক ওতভ্রতভাবে জড়িত শয়তানের মধ্যেই ফুঁ দেয় ফুঁ দিয়ে নফসের মধ্যে নফ্সকে জিজ্ঞাসা করে তোলে তাকে মানে তাকে রাগান্বিত করে তোলে রাগান্বিত করার মাধ্যমে তাকে স্বাভাবিক যে প্রক্রিয়া তা থেকে দূরে সরিয়ে দেয় এই জন্য মানুষ যখন নফসের কারণে এই কারণে পথভ্রস্ত হয়ে যায় এই জন্য নফসের নিয়ন্ত্রণ রাখা কিন্তু একটা বড় ধরনের জেহাদের সমতুল্য বড় ধরনের জেহাদের সমতুল্য অর্থাৎ নফস নিয়ন্ত্রণ না করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে मानस क्षतिग्रस्त होते नफ् तीनटा धारा जे जे आकेक आकेक तो बोलते क्योंकि नफ्सा एक एक रकम ना बर नफ्स एर तीन टी गणत मानुष के मानुष के साधारण नफ्सा खराब पथे परिचाल जो एर जो से মানুষের দিনের কথা শুনো অথবা ওয়াজ দমির অন্তর থেকে তার কলপ থেকে ভালো কথা প্রবাহ ভালো কথা এসে তাকে দিকে ডাইভার্ট করে দেয় তখন তার মধ্যে অতিরিক্ত একটি গুণ আসে সেটা হচ্ছে যে আমি কেন এটা করলাম আমি কেন ভুলটি করলাম আমি কেন ভুলটি করলাম এরকম একটি তিরস্কার তার মধ্যে আসতে থাকে এটাই কিন্তু ভালো লক্ষণ যে ইমানদারের অন্তরের ভিতরে এই জিনিসটা এসেছে এবং সেটা তাকে আল্লাহর পথে নিয়ে যাবে এরপরে যখন মানুষ এরকম তিরস্কার করতে করতে এমন একটা পর্যায়ে আসে তখন সে ওই জায়গায় সে নিজেকে রাখে না যে জায়গায় থাকলে তাকে তিরস্কৃত হতে হবে সেই জায়গায় আর কখনো যেতে চায় না সে সবসময় চায় যে আমি ভালোর দিকে যাব ভালো কাজ করব আল্লাহ তালা আমার আম কবুল করবেন আমি অন্যায়ের পথে কখনো পা বাড়াব না এরকম পর্যায়ে যখন চলে যায় তখন সেটা হয় নফসল মতমায়িন্না সন্তুষ্ট চিত্ত আত্মা অর্থাৎ সে তখন আর অন্য কোনোদিকে আল্লাহ সন্তুষ্টি যেখানে সেখানে তাকে পাওয়া যাবে আল্লাহ সন্তুষ্ট উপরে সর্বসবসময় নিজেকে নিয়ন্ত্রিত রাখে এই জায়গায় পৌঁছলে তখন আল্লাহ তালা এদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন রব্বিকে রদিয়ে তাম দিয়ে তাদের জন্য আল্লাহ তালা জানতে রেখেছেন এই জন্য কোরআনিকার আল্লাহ বলেছেন তখন সেটা কালবে সালিমে পরিণত হয় এই আল্লাহ তালা বলেছেন ইম বানুন মানুষের সম্পদ কাজে লাগবে না সন্তান সন্ততির কাজে লাগবে না তবে কালবে সালিম পরিপূর্ণ আত্মা বা নিরাপদ আত্মা কলব যখন আসবে নিরাপদ কলব যখন আসবে সেটা কাজে লাগবে অর্থাৎ নবস মতমাইন এবং কলব সালিমের একটা বিরাট সম্পর্ক রয়েছে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ